धर्यर एक प्रतीक आईकन आल्लाइयुबर कथा स्मरण करब के आहवान कर शयताना के जंत्रणा कष्ट फेले दिए महताला एक ही सूराम स्मरण कर रब के आहवान करी दुख कष्टे पड़े और अपनी तो दयाबान दे चाहते सर्वश्रेष्ठ दयाबान উল্লেখ করেছেন আল্লাহ সুহাম বলেছেন দুইটি সুরাতে একই ভাবে ইজ না দা রবাহু ইজ না দা রবাহু তখন তার রবকে আহ্বান করে বলেছিল সুতরাং আইব আলাহি সাল্লাম নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন যার জন্য তিনি আকতি ভরে একাগ্রতিত আল্লাহকে আহ্বান করছিলেন থেকে আমরা বুঝতে পারি বিপদে পড়ে একমাত্র আল্লাহকে আহ্বান করা এটা হচ্ছে সমাধানের পথ আল্লাহ সহ কাছে পৌঁছানোর জন্য তার আকতিকে পৌঁছে দেওয়ার জন্য আইব আলাহাল্লাম কোন ভায়া মাধ্যমে আশ্রয় নেননি সরাসরি তিনি আল্লাহর কাছে আহ্বান করেছেন এবং কত বিনয়ের সাথে তিনি নিজের অবস্থাকে পেশ করে বলেছেন ওয়া আন্তা আর হাম রাহিমিন আর আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী এই জন্য আমরা দেখতে পাই আইব আলাহিসাল্লামের প্রশংসায় আল্লাহ সলামতাল্লাহ বলেছেন নেমাল আবধ কত চমৎকার বান্দা ছিল সে এবং আল্লাহ সহ্লাহ আরও বলেছেন ইন্নাহু আউয়াব সে ছিল আমার প্রতি নিবেদিত আমার অভিমুখী আমার দিকে ঝুঁকে থাকা এক বান্দা ইন্নাহু আউয়াব কি ছিল আইব আলাহিস্লামের সেই দুঃখ কষ্ট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 বানুনা জিনাতুল ধন সম্পত্তি মাল সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের পার্থিব জীবনের মাত্র। সম্পদ এবং পরিবার দুনিয়াতে আমরা সবাই এগুলোকে ভালোবাসি এবং আলসি কি বলেছেন তিনি বলেছেন এগুলো হচ্ছে পার্থিব জীবনের শোভা সৌন্দর্যমাত্র আইবুল্লাহাম এই দুইটি বিষয়ের সাথে সাথে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 जो आल्लासुम्ला भलोई वात अवस्था ए रकम हतना आल्लासुहलर एक सम्मानित नबी तरह पक्षे एक कथा शा एट असुके आक्रांत हारके को बसि कष्टदायक पीड़ा दायक से दुनियावी लोक दुनियावी कष्ट विपद परीक्षार प्रति दुनियावी लोके लो? दृष्टिभंगी दुनिया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 আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না এই আমরা বলে থাকি আল্লাহামদুলিল্লাহ হি আল্লা কুল্লিহাল আলা কুল্লি হাল সমস্ত অবস্থার জন্য আল্লাহরই প্রশংসা একজন মোমিন ব্যক্তির জন্য সমস্ত অবস্থায় কল্যাণকর আল্লাহ রসুল আল্লাহিস্লাম তিনি বলেছেন একজন মোমিন ব্যক্তির জন্য সব অবস্থায় কল্যাণকর যদি ভালো কিছু ঘটে থাকে তখন সে আল্লাহ শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি খারাপ কিছু ঘটে शे करे तार कर। से सबर और यार कल्याणकर आरिस्ट में जानते पाई रसूल्लासम जो एक मुमिन व्यक्त गाए काटाओ बिद्ध है यमे गुनामाफ हो जाए सूतरा आल्ला सुबह ताल जन सम्मानित ता नबी आयुब आल सल्लम खूब भलोक ही जान आल्ला सब्मा ताकि कष्ट दिशन ना कष्ट देा आल्ला उद्देश्य नये बरमि तार परीक्षा नि भलो किसुदार्ई कठिन परीक्षार मध्यमें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 শয়তান আমাকে যন্ত্রনা এবং কষ্ট পৌঁছে দিয়েছে আইউব ভাল্লাম আল্লাহ তার কাছে দোয়া করলেন এবং বললেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি ও রাহিমিন এবং আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী আল্লা সুমত তিনি বললেন ফাস্তা জব না আল্লাহ এরপর আমি তার ডাকে জবাব দিলাম সারা দিলাম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 আল্লাহ সুহামতাল্লাহ সঈদিন ইয়ুব আল্লাহ সাল্লামের দোয়াকে কবুল করলেন কিভাবে সেই দোয়া কবুল করা হয়েছিল আল্লাহ সুহামতোল্লাহ তাকে একটি কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আল্লাহ বললেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো ঝর্ণা নির্গত হল গোসল করার জন্য শীতল এবং পান করার জন্য অর্থাৎ আল্লাহ সুহামতাল্লাহ আইব আলাহিসাল্লামকে তার পা দিয়ে জমিনে আঘাত করতে আদেশ করলেন ফলে সেই জমিন থেকে ঝর্ণা বের হয়ে আসলো। এই ঘটনার মধ্যেও আমাদের দেখলি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ সুহামতাল্লাহ লুকিয়ে রেখেছেন কেন আল্লাহ সুহামতাল্লাহ সেই অসুস্থ আইব আলাহামকে পা দিয়ে জমিন আঘাত করতে বললেন আল্লাহ সুহামতাল্লাহ চাইলে এমনিতেই তাকে ভালো করে দিতে পারতেন কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ সাহায্য পেতে হলে আমাদেরকে আমাদের করণীয় সামর্থ্যের সবটুকুই প্রয়োগ করতে হবে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 পরিবার পরিজন থেকে রহমত স্বরূপ ও জিকি উলিল আলব এবং বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ স্বরূপ আইব আলাই যখন তিনি সবরের পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণ হলেন আল্লাহ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 তার পরিবার পরিজনদেরকে ফিরিয়ে দিলাম বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ পরিমাণ অনুগ্রহ দান করলাম এখানে এই আয়াতের শেষ কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ সুর আম্বিয়াতে আল্লাহ সুমাত ইউব আল্লাহিস্লামের ঘটনাকে সমাপ্ত করার পর শেষে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে জিকরা লিল আবিদিন আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন আইব আলাহিসামের কাহিনী এটা হচ্ছে আল আবিদিন আল্লাহ সুহাম্মাল্লাহর ইবাদতকারীদের জন্য জিকরা বা উপদেশ শুরু। আল আবিদিন এর মাধ্যমে আল্লাহর আবেদ বা ইবাদতকারীদেরকে বোঝানো হয়ে থাকে এবং এর আগে সুরা সোয়াদে আল্লাহ কাছাকাছি বক্তব্য রেখে ঘটনাকে শেষ করেছেন এবং সেখানে তিনি বলেছেন ওয়া জিকরা আলি উলিল আল এই ঘটনা আইবুল আল্লাহ সাল্লামের ঘটনা এটা জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ শুরু। সুতরাং উভয় আয়াতের সমন্বয়ের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যারা আলস মোহাম্মতআল্লার ইবাদতকারী ব্যক্তি আবিদিন সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন উলিল আলবাব প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান তিনি যিনি জীবনের সর্বক্ষেত্রে আলস মোহাম্মতআল্লার ইবাদত করে থাকেন দাসত্ব করে থাকেন অবিশ্বাসী কাফের নাস্তিক আল্লাহর অবাধ্যতাকারী ফাসেক মুনাফিক তারা কখনোই জ্ঞানী নয় বুদ্ধিমান নয় যদিও তারা সর্বদা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 বিশেষ কিছু সময়ে বছরের কিছু অল্প কিছু দিনে তারা দিন পালন করে থাকেন রামাদানে মসজিদগুলো পূর্ণ হয়ে যায় কিন্তু রামাদানে পর কি হয়ে থাকে কাজেই এই দিনের উপরে অটল অবিটলভাবে অবিরত লেগে থাকা এটা সহজ নয় এই কারণে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুলাম তিনি বলেছেন সুরাহুদ এবং তার সমপর্যায়ে সুরাগুলো আমার মাথার চুলকে সাদা করে দিয়েছে আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে সাইজনা হুদ আলাহিম তার ব্যাপারে আলু সুমতাল্লাহ কোরআানে কী বলেছিলেন আল্লাহ ফাস বলেছেন ফাস্তা লিমা সরল পথে তুমি লেগে থাকো আল্লাহ অটল থাকো থাকো। জন্যই আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ তিনি বলেছেন হুদ তার মাথার চুলকে সাদা বানিয়ে ফেলেছে তাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে কেননা অল্প কিছু সময়ের জন্য আল্লা করা এটা খুবই সহজ কিন্তু নিয়মিতভাবে এটা করতে হলে এই কাজকে ইবাদতকে অভ্যাসে পরিণত করে ফেলতে হবে এবং এর জন্য প্রয়োজন ধৈর্য সবর এবং অধ্যপশায় সাউন পালনের জন্য ধৈর্যের প্রয়োজন সবরের প্রয়োজন জামায়াতের সাদা তাদের করার জন্য সবরের প্রয়োজন আল্লাহ সুমতালার জিকির করার জন্য সবরের প্রয়োজন এবং সে কারণেই আল্লাহ সুমতালা আইয়ুব আলাহিসাল্লামের কাহিনীকে সমাপ্ত করেছেন এই কথার মাধ্যমে জিক্রা আলীল অর্থাৎ আল্লাহর দাসত্বকরী ব্যক্তিদের জন্য আইয়ুবের সবর এটা হচ্ছে উপদেশ আইয়ুব আলাহিসের উপরে যে কষ্ট মুসিবত যেটা এসেছিল সেটা ছিল এক ধরনের বালা পরীক্ষা যার মাধ্যমে আলসু মাল্লাহ তার আম্বিয়াদেরকে পরীক্ষা করে থাকেন রসু আল্লাহিস্লাম তিনি বলেছেন নবীগণ তারা সবথেকে বেশি দুঃখ দুর্দশার সম্মুখীন হন এরপরে যারা তাদের অধিক নিকটবর্তী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 আল্লাহ সুহামতাল্লাহ জানেন কে কোন ধরনের কোন লেভেলের কিন্তু মানুষ যাতে অস্বীকার করতে না পারে সেই কারণে আল্লাহমতাল্লাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দুনিয়াতেই তাদেরকে পরীক্ষা করে নেন যদি আপনার ইমান দুর্বল হয় আল্লাহ সুহাম্মতাল্লাহ আপনার কাছ থেকে সহজ পরীক্ষা নেবেন আর যদি আপনার ইমান দৃঢ় হয় আপনার পরীক্ষাও হবে তেমনি কঠিন এই জন্যে আমরা দেখতে পাই আল্লাহ সুহাম্মাল্লা বান্দাদের মধ্যে যারা আম্বিয়া আলহিমুসাল্লাম তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন শুধুমাত্র দাওয়ার ক্ষেত্রে নয় শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও এই পরীক্ষাগুলো খুবই কঠিন ছিল যেমন আমরা দেখতে পাই আবদুল আবনে মাসুল রাজি তালহ তিনি আল্লাহ রসুল ইসলামের মৃত্যুকালীন অসুস্থতার সময় সাকারাতুল মামাউতের সময় যখন তিনি দেখতে গিয়েছিলেন তিনি রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের গায়ে হাত দিয়ে দেখলেন প্রচণ্ড জ্বর আল্লাহ রসুল সাল্লাহাম তিনি বললেন আমার জ্বরের তীব্রতা তোমাদের দুইজন মানুষের জ্বরের তীব্রতার সম পর্যায়ের রাসুল্লা সাল্লা গায়ে যে জ্বর ছিল সেটা ছিল সাধারণ মানুষের দ্বিগুণ পরিমাণ কেন ছিল কারণে তাকে অনেক বেশি কঠিন পরীক্ষার মধ্যে কাহিনী এটাকে আল্লাহ তাল্লাহ সমাপ্ত করেছেন একটি শপথের ঘটনা উল্লেখ করে আল্লাহ সব তালা বলেছেন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 এই সম্পর্কে কোনো সহি বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না কাজেই যা অপ্রকাশ্য সেটা নিয়ে কথা না বললে আমরা প্রকাশ্য বিষয় নিয়ে কথা বলব এই আয়াত থেকে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আইব আল্লাহ ইসলামের স্ত্রী তিনিও ছিলেন আল্লাহর প্রিয় বান্ধীদের মধ্যে একজন কাজেই তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া এটা আল্লাহ সুমতালা পছন্দ অপর অপরদিকে শপথ ভঙ্গ করা এটাও ছিল একজন নবীর মর্যাদার খেলাফ কাজে আল্লাহ সুহামতাল্লা একটি সুন্দর পথ উপায় পদ্ধতি বলে দিচ্ছেন যাতে নবী এবং নবী স্ত্রী উভয়ের সম্মান বজায় থাকে এবং পরবর্তী যুগে যুগে সমস্ত নেককার নরনারীদের জন্য সেটা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে আল্লাহ মোহাম্মতওয়ালা আইব আলাহ সাল্লামকে এতটুকু বৈধতা দিলেন যে তিনি তার স্ত্রীকে শিষ্টাচারের শিষ্টাচারের নিরীক্ষে শিষ্টাচার শেখানোর জন্য তাকে প্রহার করতে পারবেন কিন্তু সেটা হতে হবে মৃদু কোন অবস্থায় जनता शिष्टाचार सीमा लंघन करना जाए यह देखते बेद दिए आघत करवर्ते तृणशला घास आघात मोटे कष्टदायक नये सुबहान औरब्बिका रब्बिल इज्जती अम्मा यासीफून ओसलम अल मुरसलिन अलहमदुल्ल रब आलमिन